ইবনু শিহাব হতে বর্ণিত তিনি বলেন মাহমুদ ইবনু রাবি আনসারির ওয়াদিলাহতালাহন আমাকে জানিয়েছেন যে শিশুকালে তার দেখা নবী সাল্লাহ আলসালাম এর কথা তার ভালো স্মরণ আছে এবং নবী সাল্লাহু আলসালাম তাদের বাড়ির কূপ হতে পানি মুখে নিয়ে বারাকাতের জন্য তার মুখমণ্ডলে যে ছিটিয়ে দিচ্ছিলেন সে কথাও তার ভালো মনে আছে